হতে বর্ণিত নবী সাল্লাম বলেন তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন কখনো ডানহাত দিয়ে তার পুরুষঙ্গ না ধরে এবং ডানহাত দিয়ে শৌচকার্য না করে এবং পান করার সময় যেন পাত্রের মধ্যে শ্বাস না ছাড়ে